स्थिति मानवतार समाधान عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا الله على نبينا محمد وعلى وصحبه اجمعين اما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ولن تجد لسنة الله تبديلا بيش সারা বিশ্বের সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আপনাদের সকলকে জান্নাতি সৌগাদ সালামের পর জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবার আপনাদের প্রিয় টিভি এবং প্রিয় চ্যানেলের প্রিয়তম পর্ব আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে পর্বটি হচ্ছে সুন্নতের অনুসরণ প্রতিবন্ধকতা ও প্রতিকার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়ে আমাদের প্রাণবন্ত আলোচনা হওয়া যেমন প্রয়োজন তেমনই তাত্ত্বিক বিশ্লেষণ একান্ত অনস্বীকার্য এবং এই ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেগুলি চিহ্নিত করা তৎসঙ্গে সেগুলি সমাধানের উপায় কী হবে সে উপায়গুলি নিশ্চিত করা একান্তই প্রয়োজন সেই প্রেক্ষিতে আমরা আজকে প্রথম পর্বে সুন্নত পরিচিতি ও ওহার বিপরীত বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রবৃত্ত হব ইনশাআল্লাহ তালা আত্মের এই মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনার জন্য যথারীতি আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত আলেম মর যারা দেশে ও দেশের বাহিরে পরিচিত এবং আল্লাহর উদ্দিনের দাওয়াতের কাজ যথাসাধ্য আঞ্জাম দিয়ে চলেছেন চলুন শুধুও দর্শকবৃন্দ আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হই আমার ডান দিকে উপভিষ্ট আছেন জনাব শেখ ইউসুফ আবদুল মজিদ ইসলাম বিশিষ্ট আলমেদিন এবং আমার বাম দিকে উপভিষ্ট আছেন বিশিষ্ট আলম এবং আমার সর্ববামী উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদিন এবং আমার ডান দিকে সর্বদানী উপবিষ্ট আছেন উদীয়মান তরুণ প্রতিভা আলেম দিন জনাব শেখ মুজফর বিন মহাসিন প্রতিটি পর্বের মতো আজকেও আপনাদের সাথে রয়েছে আপনাদের ভাই মোহাম্মদ হারুন হাসিন আসুন মূল বিষয় সেটা হচ্ছে যে সুন্নত কি আহ্বান জানাব জনাব ডক্টর মুসলিউদ্দিনে আয়াত করেছেন আল্লাহর কোনো পরিবর্তন হয় না আল্লাহ আছে আছে । আল্লাহ তার যথাযথ প্রতিদান দেন আর মনে হয় যদি বদ কাজ করেন তাহলে বদ কাজের জন্য সে তার শাস্তি পায় এটি আল্লাহ আল্লাহর কিন্তু মানুষের কোনটা কি এটা হলো মানুষের ফেত্রত আল্লাহ যে আছেন আল্লাহ এক একটা মানুষের ফেতর কিন্তু কিন্তু তার সাথে যৌন সংগম করবে না এটা ফেত্রত কুকুরেও করে না শুকুরেও করে না তারা ফেত্রুক মেনে চলে কিন্তু মানুষ তার ফেত্রত তার নেচার স্বাভাবিকতা ভুলে গে মানুষ পুরুষে পুরুষে করে নারী নারী জেনা করে আগুন যদি ধরে পূর্বে পুড়বে কোন সময় আল্লাহ তার বিপরীত করা নিজের চাই পানিতে যদি নাম তাহলে আল্লাহ নির্ধারিত নীতি আল্লাহর ক্ষেত্রে যখন যাবে আল্লাহ নির্ধারিত তার নীতি আমরা জানতে পারলাম যে আল্লাহর সন্ন্যত বলতে হবে আচ্ছা আমরা এ ব্যাপারে পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লা বি আমি করে দিয়েছি তিনি পরিচালনা করেন এটা আল্লাহর চলছে এবং ওখানে তিনি বলছেন বকুলা করার ক্ষমতা নিয়ম নীতি রীতি নীতি ইত্যাদি আমরা বলতে পারি ওই যে আরবরা একটা কথা বলে না পানি প্রবাহিত করে বলে পানি কি প্রবাহিত করে দিলাম ধারাভার্সিক অর্থে নবী সাল্লাহ আলী ও কাজ বক্তব্য এবং মৌন সমর্থন সুন্নতের অন্তর্ভুক্ত আচ্ছা এখানে জনাব মনো সাহেব আপনি যেটা বললেন যে প্রসংস আসলামের কাজ তার বক্তব্য এবং তার কর্ম সেগুলি শূন্যতের অন্তর্ভুক্ত আচ্ছা এই এই দিক থেকে সুন্নত এবং হাদিসের ভিতরে কোন তারতম্য বা পার্থক্য সুন্নত এবং হাদিসের মধ্যে মুরাদেফ শব্দ হিসাবে মানে সমর্থবোধক শব্দ হিসাবেই নাই যোগের কথা কাজ সম্মতি এবং তার গুণাবলী সেটা তার সৃষ্টিগত গুণাবলী হোক বা তার বৈশিষ্ট্যগত গুণাবলী হোক সেগুলোকে নিয়ে শূন্যত হলো অনেক ব্যাপক অর্থবোধক কিন্তু হাদিস যখন আমরা বলবো তখন সেটা একটু সংকুচিত হয়ে আসবে যে কওলান ফেয়েলেন ও তাকড়েই রান হাদিসের মধ্যে ওই আল্লা নবীর গুণাবলীগুলা যদি বর্ণিত হয়ে থাকে সেটা হাদিসের মতো সংকিত হবে কিন্তু আল্লা নবীর এমনি যেটা আমলি সুন্নত যেগুলা সেগুলা ওখানে যোগ হবে এখানে আলাদা করেছেন পার্থক্য আছে বলেছেন কিন্তু আচ্ছা এখানে একটা কথা আছে যেটা হলো যে আমরা যখন রসুলের সুন্নত ধরবো তখন আমরা সালিয়াল্লাম তো তার সুন্নত যখন আমরা ধরবো তখন তার জীবনীটাকে আমরা নবপূর্ব জীবনী আর নব পরবর্তী জীবনী হিসাবে পার্থক্য করি আমাদের জন্য অনুসরণী কোনটা হবে জানাব শেখ মুজাফর বিন মাসিক সোননাথ এবং হাদিসের আলোচনা তো আমরা শুনলাম মূলত নবীয়তর পরের যে রসুল্লাহ সাল আলাইসাল্লাম যে বিধান প্রণয়ন করেছেন যা দেখে গেছেন এটাই মূলত সোননাথ হিসাবে পরিগণিত হবে এবং সেটাই পালনীয় হিসাবে গণ্য হবে রসুল মোহাম্মদ পূর্ব জিন্দগি আর নবুয় পর জিন্দি নবুয়তের পূর্বের জিন্দগির যে অংশটুকু আমাদের কাছে হাদিস হিসাবে এসেছে বর্ণনা এসেছে সপ্রমান বক্তব্য এসেছে এবং জাহিলিয়াতে সব কর্মকান্ড কে আমি দুই পায়ের নিচে রেখে দিলাম কিন্তু এমন কাজ ছিল যে অতিথি পরায়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তো ইসলামে আছে তার ব্যাপারটা যে দিয়ার আম তবে হাদিসটা হচ্ছে খাস এটা হচ্ছে বর্ণনা আর যখন সোননাথ বলবো তখন কাজে পরিণতটা করা এবং বর্ণনা দুইটাই হতে পারে আরকি এইভাবে বলা যেতে পারে আমাদের সুদীয় দর্শকদের জন্য বলতে পারি যে রসুল্লাহ আলী আসসালামের নবুতির জিন্দেগিটা পুরোটাই আমাদের জন্য বলবো যে তার পদ্ধতি অনুসরণটাই হলো সন্ন্যত যে সহজ অর্থে এবং নবতের পূর্বের জিন্দগির যেটুকুর সমর্থন আমরা পেয়েছি অর্থাৎ ওই আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে যে রসুল সাল্লা স্লামের কাছে যে বাণী এসেছে বাণী যেটাকে সাপোর্ট করেছে সেটুকুই আমরা গ্রহণ করব এর চেয়ে অতিরিক্ত কিছু পূর্ব জমানায় ফিরে যাওয়ার প্রয়োজন আমাদের নেই আচ্ছা জানাব শেখ ইউসুফ আবদুল মজির সাহেব আপনি আমাদেরকে একটু বোঝাবেন কি যে পরিচয় তো মোটামুটি হয়ে গেছে আমাদের জন্য যে পালনীয় এবং অনুসরণীয় শিক্ষা এবং তালিম দিয়েছেন সেগুলো সুন্নত সম্মানিত সময় এলো আমাদের একটি আমরা বিরতির পরে পুনরায় আলোচনায় ফিরে আসবো ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইশা আল্লাহ আল্লাহ হাফিজ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোমনাথের বাস্তবায়ন দেখুন সোমনা প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 इसलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल्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 আমরা আলোচনায় ছিলাম যে বুঝায় সে ব্যাপারে জানাব ইউসুফ আবদুল মজির শাহ আপনি একটু ফিক্ষি ব্যাখ্যায় সুন্নত কি অর্থে আসে এখান থেকে একটু আলোচনা শুরু করেন তিনি যে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন যেটা আমরা অনুসরণ করবো যেটা আমরা আমল করব সেটাই আমাদের জন্য সুন্নত এবং তিনি আমলই সুন যেটা আমলের আমল করার জন্য এবং কিছু আছে যেগুলো নীতি সুন্নত যেগুলো আমলের নয় কিন্তু সেগুলো আমাদের পালনীয় একটা আমলি শূন্যত যেটা আমল বাস্তবে আমল করার জন্য এবং আরেকটা হচ্ছে যেটা থেকে বিশ্বাসের মাধ্যমে হৃদয়কে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা হৃদয়ের চিন্তা চেতনা এবং বিশ্বাস আপনি বলেন ধন্যবাদ এখানে পরিবাসায় আমরা সন্ন্যত যেটা বুঝতেছি সেটা হলো যে ওয়াজিব বা ফরজের পরবর্তীতে যেটা আসতেছে ওটা হল সন্নত হোকাহাগণ ওইভাবে তারতিব দিয়েছেন যেমন প্রথমে রেখেছেন অধিকাংশ বলেছেন এর সমর্থনে একটি দলিল ওই হজের হাদিস রসুল বলছেন যে হে মানব মন্ডলী আল্লাপাক হজ ফরজ করেছেন তোমরা হজ করো তো একজন সাহাবি বললেন যে প্রত্যেক বছর কি হজ করতে হবে তো বললেন যে আমি হ্যাঁ বললে তাহলে হয়ে যেত মানে যে কাজ করলে সেই কাজের কর্তা তার পাবেন আর আজুরা পাবেন কিন্তু যদি বাদ দেন তাহলে তার উপরে শাস্তির কোনো আর শূন্য অবহেলা করে ছেড়ে দিলে তার হবে আর ধারাবাহিক হয়ে বাদ থাকে ধারাবাহিক ভাবে না মানে কঠিন এই যে পরিত্যাকারী বলছেন জি তিনি কিন্তু সুনদ বলেছেন আর বলার পরে বলছেন যে সুন্নদ কেউ যদি ছেড়ে দেয় নিয়মিত তাহলে ওই লোকটা সাক্ষ্য গ্রহণ করা আমরা বলতে দুই ভাগে ভাগ করেছেন আলমদের নিকটে বেতের নামাজ সোনাতে অন্তর্ভুক্ত হুদা আর পাওয়া যায় এবং গায়ের মহাকাদা আছে আমরা এখানে দেখতে পাই যেখানে রসমসালাম উৎসাহিত করেছেন বলছেন কেউ যদি আপনার পাঁচ অফ ফরজ নামাজের সাথে যদি বারো রকাত অপর দশ রাখাত সোনানুর রাওয়াতে যেটা বলা হয়েছে এটা যদি পড়ে তাহলে বেহেসতে আল্লাহ তার জন্য ঘর বানিয়ে দেবেন এইভাবে কাজে সেগুলি দিয়ে তাকে ইয়ে করে দেওয়া হবে তাহলে আমরা যারা মানে এই জগতে আমরা কিন্তু কেউ নিজেদেরকে বলতে পারি না যে আমরা একেবারে স্বয়ং সম্পন্ন আমাদের তুটি বিচ্ছুটি আছে না আবার যে কথাটি বলা হয় আল্লাহ রাবুল্লাহ যেটা বলেছেন সেটা ফরজ আর রসদাম যেটা বলেছেন সেটা সোননাথ যে কথা প্রচলিত আছে এই কথাটা তো ভুল পুরোটাই আল্লাহ যেমন বিধান কিছু ফরজ করেছেন তেমনি কিছু বিধান হালকা করেছেন আল্লাবীর কৌল কি করেছেন এটা কি আল্লাহ নবীর তারপরে জি জি জি আল্লাহ নবীর একবার করা জীবনে আল্লা নবীর আমলি সুন কিন্তু হকুম কি আমলি সুনিব হুকুমান আরকি সাধারণ মানুষের জন্য তাহাজাত হলো তোমার একদিন এখান থেকে সুনাদিস আরেকদিন এখান থেকে সেটা হলো যেমন মাল কুদ্রা অনুর কেরা কেরাত পড়া কিয়াম করা দাঁড়িয়ে সালা তাদাই করা এই যে নামাজটা নফল তার ভিতরেও আবার ফরজ ওয়াজিব যখন ঢুকলেন তখন আপনার হয়ে গেল যেটা আমাদের মুজফ্ফর সাহেব বলতে ছিলেন যে ও যে উজুটা নামাজের জন্য ফরজুম ইতিম হয়েছে কিন্তু তার ভিতরে কিছু আক্রামের ভিতরে উজুর মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলি সন্ন্যত উজুটা যদি এমনি কেউ করে তখন সেটা সন্নত কিন্তু সালাতের জন্য শর্ত এবং সেটা ফরজ ফরজ গুলি গণ এমনি আলাদা সব আছে উজুটা হলো এবাদাতে মাহদা উজুটা নিজেও একটি এবাদত এবং আর সে উজুটাও একটি সোয়াব এবং সেটা একটি এবাদত হবে আবার যদি সালাতের জন্য করে তখন সেটা সালাতের শর্ত হিসেবে সেটাকে আমরা ওয়াজিব বলবো তাহলে উজু একসময় সুন্নত হবে আবার একসময় ওয়াজিব হবে তবে এখানে আবার একটা ওই যে কেউ যে উজু করলেই করলেই নেছে তাই খালি উজু করলাম ঠিক আছে আর কোনো নামাজ পড়লাম না তাই না একটা কোনো নামাজ পড়লাম না আবার উঁজু করলাম কিন্তু এটা কিন্তু বৈধ না দুই কি থাকতে হবে এটা ফাঁসেলা থাকতে হবে হয় আপনার উজু ভেঙে গেছে অথবা আপনি নামাজ পড়েছেন তারপরে আপনি আলাদা নতুন করে উজু করতে পারেন কিন্তু কেউ যদি এটা আবার ভুল বুঝে মনে করে যে উজু করলেই যখন নেকি তাহলে একটার পর খালি উঁজু করতেই থাকি যে এটা করলে তো আবার হবে না তাই না একটা যোগ আছে আর কি না আল্লাগত আমরা খুব আজকে প্রাণমন্ত আলোচনা করতেছিলাম সন্ন্যত কি অতি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যে কোনো কর্ম সম্পাদন করতে যাবেন রসুল আল্লাহ তরিকার বাহিরে করতে পারবেন না কাজে এই এটাই হলো সন্নত আর ফিকিম মাসলা আসার দিকে সন্ন্যত এ প্রসঙ্গে আমরা আলোচনায় পরবর্তীতে আসব আপনারা আমাদের সাথে সঙ্গ দিয়ে শেষের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ রবুল্লা আলমের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে এই অনুষ্ঠান উপভোগ করার সুযোগ দিয়েছেন খালি হাম মিন্ শুধু ও বিন্দু অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে আমরা বিদায় প্রাকালে ধন্যবাদ জানাচ্ছি জনাব শেখ ইউসুফ আব্দুল মাজিদ সাহ কে জানাব শেখ মুজাফর বিন হাসিন সাহেবকে জনাব ডক্টর মুস্তিউদ্দিন সাহেবকে জনাব আমানুল্লাহ মাদানী সাহেব আমি মোহাম্মদ হারুন হোসেন বিদায় আরো করছি আসসালামু আলিকুম ওরহামতুল্লাহি জানার জন্য এটি পবিত্র কোরআন এর একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক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 533-9 खपेक्षी नन तृतिय हलो लामिद्लम